আবু হুরেরা রদিল্লাহ তালানুহে বর্ণিত যে এক লোক খুব বেশি পরিমাণ আহার করত লোকটি মুসলিম হলে অল্প আহার করতে লাগলো ব্যাপারটি নাবি সাল্লু আল্লাহ সাল্লামের কাছে উল্লেখ করা হলে তিনি বললেন মমিন এক পেট খায় আর কাফির খায় সাত পেট